বাংলা মানবতা সমাধান সালামুকুম আরহমতুল্লাহ আলহামদুলিল্লাহ নবীনা মুহাম্মী ও আসহাবিহি আজমাইন আবাদ সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আমরা গত দর্শে জাকাতের গুরুত্ব এবং তার ফজিল সম্পর্কে আমরা আলোচনা শুনে আসতেছিলাম সেখানে আমরা শুনেছি যে আল্লাহ নবী সালাম উনি বলেছেন যে ব্যক্তি জাকাত প্রদান না করবে যাদের উপর জাকাত ফরজ হয়েছে কেউ যদি জাকাত না দেয় তাহলে কিয়ামতের দিন আল্লাহ তালা তাকে ওই সোনা এবং চাঁদি গরম করে তাদেরকে সেখ দেওয়া হবে আল্লাহ তালা সুরে তবে বলেছেন ইউ মায়ুহ্মা আলি হাফিনা রিজাহান্নাম ফাতুকুয়া, বিহা জিবাহু হুম অজনো বুহুম অজুহ রুহুম হা দা মানুম সেদিন এই সম্পদ গুলির উপরে আল্লাপাক জাহান্নামের আগুন দ্বারা এগুলিকে গরম করবেন সোনা চান্দিকে গরম করবেন করার পর ফতুকুয়া বিহা জিবাহু ও অজনো বুহুম অজুহ এর দ্বারা তাদের কপাল এবং পার্শ্বদেশ এবং তাদের পিঠকে দাগ দেওয়া হবে এবং বলা হবে হা দা এই সেই সম্পদ যে সম্পদগুলি তুমি জমা করেছিলে তুমি তুমি যা একত্রিত করেছো এখন তাকে সাদা তুমি পেতে থাকো তো যে লম্বা হাদিস আমরা শুনে আসতেছিলাম যে হাদিস ছিল আবু হরাজ্লাহ তিনি বলেছিলেন যে সোনা এবং চাঁদের জাকাত না দিলে কেয়ামতের দিন সেটাকে গরম করে মানুষদেরকে শেখ দেওয়া হবে ওনাকে জিজ্ঞাসা করা সে তো উটের ক্ষেত্রেও তিনি বলেছেন যে উঁট যদি কোনো ব্যক্তি তার জাকাত না দেয় তার কমাসকম তার হক হলে এই যেই দিন সে দহন করবে সেই দিন তার দুধ থেকে কিছু দুধ গরিবদেরকে দেওয়া বলছেন কেহ যদি এটা না করে তাহলে কেয়ামতের দিন ওই উঁটওয়ালা ব্যক্তিকে উপর করে শোয়ানো হবে শোয়াই এরপরে উঁটকে শক্তিশালী করে এবং উটের দল বল সহ ওই ব্যক্তির উপর ছেড়ে দেওয়া হবে এবং এই তার ওটগুলি তারা তাকে পায়ে খুঁজবে এবং দাঁতে কামড়াবে এরপর আল্লাহ যখন তার হিসাব নেবে হিসাবের পর সে জান্নাতও যেতে পারে জাহান্নও যেতে পারে তার অর্থ হলেই যে মমিনদেরও শাস্তি হবে তাই নয় কি কারণ সে জান্নাতও যেতে পারে তো মমিন যদি জাকাত আদায় না করে তাহলে তার জন্য শাস্তি তাকে পেতে হবে তবে শাস্তি পাওয়ার পর সে একদিন জান্নাতে যাবে ঠিক ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বাঁকার গাভীর সম্পর্কে তো উনি এই ধরনের উত্তরে দিয়েছেন গাভীরও একই অবস্থা ৩০টি গাভীর পূর্বে জাকাত নেই গাভীর যদি তিরিশটা হয়ে যায় তারপরে থেকে জাকাত শুরু তো জাকাত যদি কেউ গাভীর না দেয় তাহলে কেয়ামতের দিন ওই গাভীওয়ালা ব্যক্তিকে আল্লাপাক সমতল জমিনে শোয়া দিবে উড্ডা করে এরপরে ওই গাবিকে তার বাচ্চা সহ দলবলসহ সবগুলি তার উপর ছেড়ে দেওয়া হবে এই গাভী এবং সাগল এরা তাদের পা দিয়ে ওই ব্যক্তিকে খুঁজবে এবং দাঁত দিয়ে ওই ব্যক্তিকে চাবাবে এরপরে ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে আর ফাল খাইল ঘোড়ার কি হবে ঘোড়ার জাকাত আছে কি বা তার সম্পর্কে কিছু বলুন ফাঁকাল তিনি বললেন আল খাইল ও শালা শাতুন ঘোড়া তিন প্রকার হিয়ালি রজুলিন ওইজরুন ঘোড়া কারোর জন্য বোঝা হয়ে যাবে ওয়াহি আলী রজুলিন আর কোন ব্যক্তির জন্য ঘোড়া জাহান নাম থেকে বাঁচার উপায় হবে ওয়াহি আলী রজুলিন আজরুন এবং এই ঘোড়া কোনো ব্যক্তির জন্য আজর এবং সওয়াবের মাধ্যম হবে আমি হিয়া উজরুন বলছেন ওই ব্যক্তি যার জন্য বোঝা হবে সেটা কীভাবে বলছেন ফরাজুলুন রাবাতাহা রিয়া আন ওয়া ফখরান বলছেন ওই ব্যক্তির ঘোড়া তার জন্য বোঝা হবে যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য ফখর করার জন্য অহংকার করার জন্য সে ঘোড়া পালে ঘোড়া পালেছে কেন নিজেকে গর্ব করে অহংকার করে মানুষকে দেখায় মানুষজন আমাকে কিছু মনে করে এই উদ্দেশ্যে কেউ যদি ঘোড়া পালে তাহলে তার জন্য ঘোড়াটা বোঝা হবে আলা আহ ইসলাম এবং এই ঘোড়া দ্বারা সে মুসলমানদেরকে কষ্ট দেয় এই ঘোড়াতে চড়ে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করে মুসলমানদেরকে কষ্ট দেয় এরকম যদি কোনো ব্যক্তি কারো কাছে ঘোড়া থাকে তাহলে এই ঘোড়া কেয়ামতের দিন তার জন্য বোঝা হবে এবং এটা জাহান্নামে যাওয়ার বড় একটা মাধ্যম হবে এরপরে বলছেন ফাহিয়া আলাহ ভিজুরুন এই ঘোড়া তার জন্য বোঝা হবে ও আমি আলাহু শীতরুন বলছেন ওই ঘোড়া যেটা মানুষের জন্য জাহান্নাম থেকে মুক্ত হওয়ার মাধ্যম হবে সেটা কেমন যে ঘোড়াকে বেঁধে রেখেছে আল্লাহ রাস্তায় জেহাদিহা এবং তার পিঠের উপর যে আল্লাহর হক আছে সে হক কে সে ভোলে না ফাহিআলাহু এই ঘোড়া তার জন্য শীতের জাহান্নাম থেকে বাঁচার উপায় হবে আল্লাহ রাস্তায় ওই ঘোড়াটাকে সে জেহাদের জন্য ব্যবহার করে এই ঘোড়া তার জন্য জাহান্ন নাম থেকে বাঁচার উপায় হবে ও আমি হিয়া লাহু আজরুন এবং ওই ঘোড়া যেই ঘোড়ার বিনিময় স্বভাব পাওয়া যাবে সেটা কোন ঘোড়া ফরাজুল রবা তাহাফি সাবির ইলি ইসলাম ওই ঘোড়া যে ঘোড়াটি মুসলমানদের জন্য তাকে বেঁধে রেখেছে কোনো সবুজ শ্যামল ঘাসের জায়গায় আও রওজাতীন অথবা কোনো বাগানে ফা আকালাত থেকে যতটুকু পরিমাণ ঘাস খাবে আও অথবা যে পরিমাণ সে বাগান থেকে যা কিছু খাবে ইল্লা কুতিবালাহু আদাদ মা আকালাত হাসানাতিন তার খাওয়ার সম পরিমাণ তাকে সবাব দেওয়া হবে মাহান আল্লাহ ও কুতিবালাহু আদাদু আর আবুয়া এবং সে যত পায়খানা করবে যত পেশাব করবে তারা হাসানাতিন। এই পায়ের যত চিহ্ন পরে নিশানি হয়ে যায় পা দিয়ে হাঁটার যত চিহ্ন হয় ও আর এবং সে যত লাদি যত পায়খানা করে হাসানাতিন আল্লাহ তালা এই প্রত্যেকের বিনিময় আল্লাহ তাকে সব দেবেন ওয়ালা বিহা সাহেব আলা নাহারিন এবং ঘোড়াওয়ালা যখন তাকে কোনো নদীর পাশে নিয়ে যেয়ে পানি পান করায়। এবং সে যতটুকু পানি পান করে ওয়ালা ইউরিদা এবং সে যদি মালিক তাকে পানি না করাতে চাওয়ার পরেও যদি সেই ঘোড়া সেখান থেকে পানি পান করে ইতাবলাহ আদমা শরীবাত হাসানাতিন তার কল তিনি বলেন মা উন আলাইফিল গাধা সম্পর্কে তার যে জাকাত দিতে হবে কিনা এ বিষয়ে কিছু আল্লাপ আমাকে নাজেল করেন নাই ইল্লা হাদ আয়া তবে এই আয়াত আলফাজ আল জামিয়া যেটা অত্যন্ত নজিরবিহীন আয়াত এবং ব্যাপক অর্থওয়ালা আয়াত সেটা কি ব্যক্তি যার্রা পরিমাণ কোন নেক কাজ করবে আল্লাহ তালা সেটা দেখবে আর কেউ যদি পরিমাণ কোনো খারাপ কাজ করে তাহলে সেটাও আল্লাহ তালা দেখবেন মোত্তফকোনালী বোখারি মুসল হাদিস তাহলে এই লম্বা হাদিস থেকে আমরা যে বিষয়টি জানতে পারলাম সেটা হলেই যে আল্লাহ আল্লাপাক দুনিয়ায় যাদেরকে সম্পদ দিয়েছে সম্পদে গরিবদের হক আছে সে হক তাদের আদায় করতে হবে এক বছর পরিপূর্ণ হওয়ার পর যদি তার কাছে এতটুকু মাল থাকে যে মালের উপর জাকাত ফরজ হয়েছে সেটা মাল অর্থ সোনাছাদেও হতে পারে ব্যবসায়িক অর্থও হতে পারে অথবা পশুও হতে পারে তাহলে কেয়ামতের দিন যেই দিন পঞ্চাশ বছরের সমান হবে একটি দিন ওই দিন আল্লাহ আল্লাহতলা তাদেরকে এইভাবে শাস্তি দিবে তাহলে যেই সম্পদকে আমি আজকে মায়া করছি যেই পশুকে আমি আজকে দুনিয়ায় মায়া করে তাদেরকে আমি আমার জন্য রেখে যাচ্ছি কেয়ামতের দিন এই পশু আমার বিরুদ্ধে হয়ে যাবে ওই পশু দ্বারা আল্লাহ আমাকে আধাব দিবেন তার পায়ের ধারটাকে বাড়িয়ে দিবে দাঁত আরো বড় করে দিবে শক্তি বাড়াইয়া দিবে এবং ওই ব্যক্তিকে উপর করে তাকে উপর দিয়ে খুশে নিবে তাকে মুখ দ্বারা তাকে কামড়াইয়া নিবে ঘোড়ার কথা এই জন্য বলা হয়েছে যে আগের যুগে তো ঘোড়া দিয়েই জিহাদ হতো ঘোড়ার দ্বারাই যুদ্ধ হতো কিন্তু আজকাল তো ঘোড়া লাগে না আজকাল তো ঘোড়ার দরকারই পড়ে না পাইলটের দরকার পড়ছে না তো সেই ক্ষেত্রে আল্লাহ বলছেন ও আই দুলা তুমিন তোমরা শত্রুদের বিরুদ্ধে শক্তি সঞ্চয় করো সেই শক্তির ক্ষেত্রে এখন যুদ্ধের যেই আসবাব এবং যে জিনিসপত্রগুলি যুদ্ধের ক্ষেত্রে যদি নিয়োগ করে বানানো হয় তাহলে আল্লাপাক তাদের বিনিময় যেরকম সবাব দেবে এবং সেই যুদ্ধের আসবাবপত্র যদি কেউ মুসলমানের বিরুদ্ধে কেউ যদি সেটাকে ব্যবহার করে তাহলে সেই জিনিসগুলি তার জন্য বোঝাও হয়ে যাবে এই জন্য পাক যাদেরকে দুনিয়ায় সম্পদ দিয়েছে সেটা শোনাচাদি হোক অথবা অর্থ হোক অথবা চতুষ্পদ জন্তু হোক যেগুলির উপর জাকাত যেন না দিলে এর ভয়াবহতা কঠিন আল্লাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সম্মানিত শ্রোতাও দর্শক এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনার সামনে উপস্থিত হবে ইনশা আল্লাহ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 এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলেন দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আপ পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় समय भलो व्यवहार दुनिया दाय दायित्व पालन कर अत्याचार देख लधिकार आदेश बुधवार सन्ध्या साढ़े छ पुन सम्प्रचार दोपुर साढ़े बारोटांगे पीस टी আলহামদুলিল্লাহ ও সালাত ওয়াসালামু আল্লাহ রসুলিল্লাহ সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা বিরতির পূর্বে জাকাত ফরজ হওয়ার তাকিদ এবং তার ফজিলত এবং তার গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা শুনে আসছি এখন আমরা যেই অধ্যায় নিয়ে আলোচনা করবো সেটা হলেই বাবু উজুবী সৌম্য রমাদান রমজানের রোজা ফরজ হওয়া ও বয়ানুল সিয়াম এবং সিয়ামের ফজিলত এবংাম সম্পর্কিত ইনশাল আলোচনা করবাবেন সে আয়াতটি হলেই সুরে বাকার একশো তো তিরাশি নম্বর আয়াত আল্লাহ বলছেন হে ইমানদারগোন কুতি বা আলাইকুম শ্যাম তোমাদের উপর সিয়ামকে ফরস করে দেওয়া হয়েছে যেন তোমরা পরহেজগার হও অর্থাৎ মাধ্যমে তাকওয়া হাসিল হয় সিয়ামের মাধ্যমে পরহেজগারই অর্জন হয় তো আল্লাহ বলছেন যে তোমাদের উপর সিয়াম ফরশ করা হয়েছে ওইভাবে যেভাবে নাকি তোমাদের পূর্বের লোকদের উপরও শ্যাম ফরশ করা হয়েছিল তার অর্থ হলেই যে ইসলামের পূর্বে যারা ছিল ইহুদ এবং নাসারা তাদের উপরও আল্লাপাক স্যাম ফরশ করেছিলেন লা আল্লাহ কুমতাকুন যেন তোমরা পরহেজগার হতে পারো রমজানের মাধ্যমে পরহেজগারে হওয়া যেতে পারে ফামান কানা মিনকুম আলা সমান মিন কুম মারিদান যে ব্যক্তি অসুস্থ হবে আলা সাফারিন অথবা সফর যদি কেউ বের হয় ফাইদা তুমিন আইয়া মিন তাহলে ওই ব্যক্তির জন্য সময়টা অন্য সময় রোজা রাখবে অর্থাৎ অসুস্থতার কারণে রোজা ছেড়ে দিতে পারে সফরের কারণে রোজা সেরে যেতে পারে তো যে রোজাটি ছেড়ে দিল এই রোজা সে অন্য সময় যে সেটা কাজে আদায় করবে তবে তাকে সব পরিপূর্ণ দেওয়া হবে ইনশাআল্লাহ ওয়াল্লাদু ফিদিয়া তুন যে ব্যক্তি নাকি রোজা রাখার সমর্থ রাখে না তুন তো তাহলে সে তার পক্ষ থেকে রোজার জন্য সে প্রত্যেক ব্যক্তি একজন ব্যক্তিকে সে খানা খাওয়াবে যে ব্যক্তি রোজা রাখার সামর্থ রাখে না সামর্থ্য না রাখার কারণটা হলেই যে এমন অসুস্থ হয়ে পড়েছে যে ডাক্তার বলেছে এই রোগ আর কোনো দিন ভালো হবে না এবং সে রোগ থাকা অবস্থায় সে না খেয়ে থাকতে পারবে না রোজা রাখতে পারবে না তাহলে সে ক্ষুদ্রতা শক্তির বাহিরে অথবা কোনো বয়স্ক পুরুষ অথবা নারী বয়স হয়ে গেছে এই মুহুর্তে আর তার জন্য রোজা রাখার কোনো কী নেই সমর্থন নেই সেই ক্ষেত্রে ওই ব্যক্তি রোজা না রেখে প্রত্যেক দিনের বদলে একজন ব্যক্তিকে একজন মিসকিনকে খানা খাওয়াবে এর সাথে আর জিনিস সেটা হলো যে অসুস্থটা এমন অসুস্থ যদি হয়ে যায় যে অসুস্থ স্থায়ী নয় অস্থায়ী অত মাথা ব্যথা হয়েছে জ্বর এসেছে আবার ভালো হয়ে যাবে তাহলে এই ব্যক্তি এই অসুখের কারণে মিসকিনদেরকে খানা খাওয়াবে না এরপর আলা বলছেন শাহরুর রমাবান আল্লাফিহিল হুদাল্লিন নাস ও বিনা তিমাল হুদাউল ফুরকান রমজান মাস ওই মাস যেই মাসা আল্লাহ তালা কোরআন নাজেল করেছেন নাস। কোরআনে মানুষের জন্য হেদায়ত রয়েছে অবৈগিনা হুদা হুদাউল ফুরকান এবং সেখানে হেদায়েত এবং ফুরকান সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে আমান শাহিদা মিন কুমুর শাহরফ আল ইয়াসুম যে ব্যক্তি তোমাদের মধ্য থেকে সে চাঁদকে দেখবে চাঁদকে যদি পেয়ে বসে ফাল আল ইয়াসুম সে যেন রোজা রাখে সে যেন স্যাম পালন করে অমান কানা মারিদান আউআাল আফারিন আর যে ব্যক্তি অসুস্থ হবে যদি থাকে পালন করা ফজিলত কি এ বিষয়ে আবু হর তিনি বলেন রসুরাম বলেছেন আল্লাহ তারা নিজে বলেন কুল্লু আমালিবনে আদামালাহু আদম সন্তান যা আমল করে তার বদলা সে পাবে কুল্লু আমালিবনে আদামা লাহু ইবনে আদম যা আমল করবে তার বদলা তাকে দেওয়া হবে ইল্লা শ্যাম তবে সম রোজা আনা ব্যতীতাহি কারণ এটা আমার জন্য এবং এর বদলা আমি তাকে দেবাম জুন নাতুন রোজা এরা ঢাল ঢালস্বরূপ যাহার নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ নফসকেশ নিজের মনকে তাকে কন্ট্রোলে রাখার জন্য এটা একটি ঢাল স্বরূপ ফাইদা কানা আহাদ যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি রোজা রাখবে সে যেন অশরিল কোনো কথা না বলে ওলা ইয়সহাব এবং কোনো গুনার কাজ না করে জবানের হেফাজত করে এবং নিজেকে গুণা থেকে যেন দূরে রাখে শাহু আহাদ এবং তাকে যদি কোনো ব্যক্তি গালি দেয় দেয়ালাহু এবং তার সঙ্গে কেউ যদি লড়াই করতে আসে ঝগড়া করতে আসে তাহলে সে যেন বলে আমি রোজাদার আমি রোজা রেখেছি ওল্লাদিন আফসু মোহাম্মদ বিয়াদি আমি ওই জাতের কসম খেয়ে বলছি যার হাতের মুঠের মধ্যে আমার জান আছে রোজাদারের মুখের গন্ধটি আল্লাহর নিকটে মেশকম্বারের গন্ধের চাইতেও বেশি সুগন্ধনীয় শুভ হান আল্লাহ রোজা যখন মানুষ রাখে শ্রম যখন পালন করে তখন দীর্ঘক্ষণ না খাওয়া না পান করার কারণে তার ভিতরে মেয়েদার ভিতর থেকে একটি গন্ধ বের হয় যেটা রোজাদারের মুখ থেকে গন্ধটি বেরো হয় আল্লাহর নিকটে এই রোজাদারের মুখের গন্ধ মেশকম্বারের সুগন্ধের চাইতেও বেশি উত্তম ফারাহাতান রোজাদারের জন্য দুটা খুশির সময় ফারাহাতুন ইদা আফতারা ফারিহা যখন সে ইফতার করে সে খুশি হয় সারাদিন না খেয়ে অনাহারে থেকে যখন সে ইফতারি করে তার খুশি হয় ওয়াঈদা লাকি আরব্বাহু ফারিহা বি সৌমিহি আর আরেকটা খুশি তখন হবে যখন সে তার প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ করবে ফারিহা বি তখন তার এই পালন করার কারণে আল্লাহ তালা তাকে যে প্রতিদান দিবেন সেই প্রতিদান পেয়ে সে খুশি হয়ে যাবে তাহলে আর একটি রয়ত অফি রয়েতে লাহু আর একটি রায়তা আসে ইয়া তুরুকু তো আাহু বা সারাবাহু বা শাহওয়াতাহু ওই ব্যক্তি তার খানা ছেড়ে দিয়েছে পান করা ছেড়ে দিয়েছে আর শাহওয়াতাহু এবং নফসের খাহেসাতকে ছেড়ে দিয়েছে মিন আজিলি আমার জন্য আল্লাহ তালা বলবেন যে ব্যক্তি সোম পালন করে রোজা রাখে সবে সাদেকের সময় সেইরই খাবে সূর্য ডুবা পর্যন্ত তাকে আর কিছু খাওয়া যাবে না তাহলে খাওয়াতে কেন বিরোধ থাকলো আল্লাহর ভয়ে পান করাতে কেন বিরোধ থাকলো আল্লাহর ভয় এবং রোজা অবস্থায় নিজে নবসকে সে কন্ট্রোল করে কার জন্য আল্লাহ সন্তোষ আল্লাহ বলছেন আনা রোজা আমার জন্য এবং আমি তার বদলা দিব হাসান আর নেকি দিব তাকে দশ গুণ বাড়াইয়া নেই আরো কত দশ গুণ তাকে বাড়ায় দিব অফি রেওয়ায়তিলি মুসলিম মুসলিমের আরেকটি রেবায়তে আছে কুল্লু আমল ই আদমা আফুল হাসনাত আশ্রে আমস আলিহা ইবনী আদমের আমলকে আল্লাহ তালা বাড়িয়ে দেবেন হাসনা তুবি আশ্রে আমস আলিহা দশগুণ করে ইতি মেয় দিবেন সাতশো গুণ পর্যন্ত দশগুণ থেকে নিয়ে সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দেবেন এরপর বলছেন কর আল্লাহ আল্লাহ তালা বলছেন তবে রোজা ব্যতিত শ্যাম ব্যতিত আনা মানুষ সৌম রাখে রোজা রাখে আমার জন্য আর এর বদলা আমি তাকে এবং খাওয়া সে ছেড়ে দেয় মিন আজলি আমার জন্য লিসান রোজাদার জন্য দুটা খুশি ফরাহাতুন এন্দা ফিতরিহি একটি খুশি ইফতারের সময় ফরাহাতুন এন্দা ইর্বিহি আর আর একটি খুশি যখন নাকি সে তার রাব এবং প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ করবে মুখের গন্ধ নিকটে আল্লা চাইতেও বেশি সুগন্ধিন ও সুবাহান্লাহ তাহলে এই রেওয়ায়ত থেকে আমরা রোজার ফজিল সম্পর্কে জানলাম যে আল্লাহ নবী স বলেছেন আল্লাহ তালার স্বয়ং নিজে বলেন যে আদম সন্তান যে যেই আমল করুক না কেন সেই আমুলের বদলা আমি তাকে দুনিয়ায় দিয়ে থাকি কিন্তু রোজা সম এর কত বদলা এটা আল্লাহ তালা বলেন নেই এবং একে সংক্ষিপ্ত এতটুকু বলেছেন রোজা রেখেছে আমার জন্য আমি তারা বদলা দিব তো এই রোজার সাথে এখলাসের বড় সম্পর্ক মানুষ নামাজ পড়তে পারে মানুষকে দেখানোর জন্য আসান দিতে পারে মানুষ বলবে সুন্দর হজ করতে পারে যে মানুষকে বলে আমি হাজি জাকাত দিতে পারে মানুষকে বলব যে আমি দান দানবীর কিন্তু সম রোজা এমন একটি এবাদত যে এটা রাত্রিবেলা খানা খেতে হয় আর সন্ধ্যাবেলা ইফতারি করতে হয় তো রোজাদার ব্যক্তি সে যদি বেরোজার ব্যক্তির সঙ্গে চলাফেরা করে হাটে কেউ বুঝতে পারবে যে এ রোজা এ রোজা বোঝা যাবে না তো আর যে রোজা রেখেছে সেও যদি ইচ্ছা করে আমি গোপনে পানি পান করব পারবে না পারবে ঘরের মধ্যে যে একাই যেয়ে পানি পান করে আসলো গোপনের দোকানে যে ঢুকে সে পেট ভরে খানা খেয়ে আসলো দুনিয়াকে বললাম আমি রোজা আছি এরকম কোন মেশিন নাই যে বলে দিবে যে রোজা আছে আরে নেই বাড়িতে খাওয়ার জিনিস আছে পান করা জিনিস আছে যে অফিসে কাজ করছে সেখানেও সব জিনিস আছে ফ্রিজে সব জিনিস তার হাতের নাগালে আছে খাবার সমর্থনও আছে গোসল করতে গিয়েছে টিউবওয়েল থেকে পানি পান করতে পারবে তার ক্ষমতাও আছে দুনিয়ার কেউ দেখছে না তারপরে সে কেন খায় না কেন পান করে না সে জানে যে দুনিয়ার কেহ না দেখলেও আমি যার জন্য রোজা রেখেছি সে তো জেনে ফেল দেবে যার জন্য সম পান করেছিস আমার রোজা ভেঙে যাবে দুনিয়ার কেউ দেখুক না দেখুক শুধু এক ঘুঁট পানি যদি সে পান করে সে বুঝতে পারে আমার রোজা ভেঙে আসে তাহলে সে জানে যে এই রোজাটা দুনিয়ার কার জন্য রাখে না আল্লাহর জন্য রাখে এই জন্য রোজার মধ্যে আর কোনো অন্য কোনো চিন্তা ভাবনা থাকে না এই জন্য আল্লাহ নবী বলছেন আর সও মলি ও আন আহি এর রোজা মানুষ আমার জন্য রাখে এবং এর বদলা আমি তাকে দান করবো সমাজ শ্রোতা দর্শক মন্ডলী আমরা সম রোজার ফজিলত এবং তার গুরুত্ব সম্পর্ক আলোচনা শুনে আসতেছিলাম এ বিষয়ে ইনশাআল্লাহ আরও গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সামনে দর্শে আসবে সেই আলোচনা শোনার আহ্বান রেখে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যেন নেক আমুল করা তৌফিক দান করেন আখরুদ্দাওয়ানা আলহামদুলিল্লাহ রবুল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে বিনিয়োগ আপনার সম্পদকে না করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে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 যে তার সত্তাকে আল্লাহর জন্য একনিষ্ঠ ভাবে সৎকর্ম পরায়ণ হয়ে অনুগত জন্য অনুগত হতে হবে একজন প্র্যাকটিসিং মুসলিম তাই একজন আদর্শ মুসলিম হতে হলে পিছ বাংলায় দেখুন आमार आलो एक जोन की की जार होते पारे महान आल्लारदर्श मुसलिम करण्य बर्जन्य प्रति सोमवार मंगलवार रत साढ़े न पुन सम्प्रचार सकाल आठ टेषे पीस टी